বাংলা মানবতা সমাধান মুারব্দশোর কনশো হ رضا رب السماء وانعرفت الله رب حلوة حلوة حلوة حياتي وانعرفت الله رب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعين اما بعد فعوذ بالله من الشيطان الرجيم আর কোনো অভিভাবক নেতালামসুল বন্ধু। আজকে আমাদের তফসিল হবে সৈরায় মোহাম্মদের আয়াত নম্বর দশ থেকে মানবজাতিকে পৃথিবীতে বলেছেন সুতরাং তারা দেখতো যে যারা তাদের পূর্বে চলে গেছে তাদের পরিণাম কি হয়েছে তাদের পূর্বে যে সব অবদ্ধ লোকেরা কাছিরা পৃথিবী থেকে চলে গেছে ধ্বংস প্রাপ্ত হয়েছে আল্লাহাকের আজব গজব তাদের উপর নেমে এসেছে বিভিন্ন সম্প্রদায় আরবের আদ সম্প্রদায় আল্লাহ ধ্বংস করেছেনুদ সম্প্রদায় আল্লাহ ধ্বংস করেছেন লু সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফেরাউনের অনুসারীদিকে আল্লাহ ধ্বংস করেছেন আব রাহাকে আল্লাহাক ধ্বংস করেছেন এসব কি চিন্তাশীল হয়ে একটু ফিরে না সব কোন মিথ্যা ঘটনা নাই কি জন্য ধ্বংস হয়ে যা তো আরও ঘটনা তাদের নলেজে আছে আল্লাহাক বলছেন দম্বার আল্লাহ আলহিম আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ওয়ালিল কাফেরিন আমসা লোহার এটা শুধু বিগত জাতিগুলিকে শুধু ধ্বংস করেছে এমন কথা না প্রত্যেক কাফের জন্য কেয়ামত পর্যন্ত অনুরূপ রয়েছে এইরকমই শাস্তি রয়েছে মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন যাহে কে বেআ আফের কে আল্লাহ কেন ধ্বংস করেছেন এই জন্য আল্লাহ ধ্বংস করেছেন যে আল্লাহ বেআ আমানু আল্লাহ পাক রবুল আলমিন মৌমিনদের বিশ্বাসীদের বন্ধু বিশ্বাসীদের অভিভাবক মাওলা মানে হচ্ছে অভিভাবক পৃষ্ঠপোষক বন্ধু ওলি শব্দ থেকে ও আন্নাল কাফের ইন আল্লাহ মাউলআ নিঃসন্দেহ কাফেরদের কোনো অভিভাবক নেই কাফেরদের কোনো পৃষ্ঠপোষক নেই যে তাদের সাপোর্ট করবে আল্লাহ ফকরাবুল আলমিনদের সাহায্য করে থাকেন ইন আল্লাহ খালীন আলিয়াহা জান্ন আনহার নিশ্চয়ই আল্লাহ ফকরাবুল্লা আলমিন দাখিল করবেন ওই সব লোকদের কি জান্নাতি যে সব লোকেরা ইমান নিয়ে এসছে বিশ্বাস করেছে ওয়ামেরুসো আলিহাত আর ভালো কাজগুলি করেছে সৎকর্মশীল হয়েছে জান্নাত এমন বাগানসমূহে সমূহে দাখিল করবেন এমন জান্নাতগুলিতে আল্লাহাক প্রবিষ্ট করবেন তাজরিহিম ইন তাহাতিহাল আনহার যার নিম্ন দেশ হয়ে নহর প্রবাহিত রয়েছে আল্লাহাক আন্ার বলেছেন অর্থাৎ বহু নহর রয়েছে আর যারা কাফের অস্বীকার করেছে ইয়াতামাত তারা পৃথিবীতে ভোগবিলাস করে তাদের কাছে বৈধ অবৈধ বলে কিছু নাই তাদের কাছে ন্যায় অন্যায় বলে কিছু নেই তাদের কাছে করণীয় বর্জনীয় বলে কিছু নাই যদি কিছু বর্জন করে খেয়াল খুশি যেটা তাকে ভালো লাগে না সেটাই করে না আর যা ভালো লাগে আরাম হইলেও করে শুক্রগ্রস্ত হইলেও খেতে অসুবিধা নেই প্রধান খাদ্য হয়ে পড়ে লাফাক বলছে যে এরা ভোগবিলাস করে ওয়া কামা আ কামাতা কলুন আনাম এবং এরা ভক্ষণ করে জীব জন্তুর মতো জীব জন্তু যেমন ভক্ষণ করে তেমনই এরা ভক্ষণ করে ও ওয়ান আর এদের বাসস্থান হচ্ছে জাহান্ন আল্লাপাক অবিশ্বাসীদেরকে কাফের অবাধ্যদেরকে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলেন জীব জন্তুর সাথে আল্লাহাক তুলনা করলেন কেন জীব দুটি চিন্তা জীব দুটি ছাড়া তৃতীয় কোনো চিন্তা নেই একটা হচ্ছে পেট খিদার নিবারণ করতে হবে আর হচ্ছে যৌন খুদা আর হচ্ছে যৌন চাহিদা এই দুটো পুরা করতে হবে আর যারা আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় জবাব দিতে হবে এই রকমের কোনো ধ্যান ধারণা নেই হাজির হইতে হবে একদিন আসামি হইতে হবে এই রকম কোন ধ্যান ধারণা বিশ্বাস নেই তারা ওই রকমই তাদের পৃথিবীতে সকাল হলে পেটের চিন্তা নিজে কি খাবো ছেলেমে কি খাবে পরিবার কি খাবে বাপ মা কী খাবে খুব বেশি এতটা চিন্তা ভোগবিলাস আর সেটা বিশেষ করে যেভাবে দেওয়ার জন্য এতে যেমন মক্কার কাফেরদেরকে। সতর্ক বাণী দেওয়া হয়েছে তেমন নবী করিম সাল্লাহ আলী আসসালামকে সান্ত্বনা দেওয়া হয়েছে আল্লাহবাক বলছেন যে ওয়াকা আয় কারিয়া বহু জনপদ এইরকম ছিল হে আসাদ্য কুয়া তমিন কারিয়া থেকে হে নবী মোহাম্মদ তোমার যে জনপদ মক্কা তোমার বস্তি যে মক্কা ছিল তার চৈত বেশি সেখানকার লোকেরা শক্তিশালী ছিল যে জনপদ থেকে তোমাকে এরা নির্বাসিত করেছে বের করে দিয়েছে আহম ওই সব জাতি এত শক্তিশালী ছিল তারপরে আমি ধ্বংস করে দিয়েছি ফালান আলহম তখন তাদের সাহায্য করার কেউ হয়নি তাদের কেউ করার মতো কেউ হয়নি মহান আল্লাহ সাদ করছেন আফামান বলছেন এই বিষয়টি আলমন আলামুন যারা জ্ঞান ই আর যারা জ্ঞান রাখেনা আল্লাহ পরকাল সম্পর্কে জ্ঞান রাখে বিশ্বাস করে আর যারা জ্ঞান রাখে না দুটো কি সমান হইতে পারে আলো অন্ধকার কি সমান হইতে পারে আল্লাহ কোরআন এখানে বলেছেন সায়া আর রুদ্র সমান হইতে পারে এই ব্যক্তি কি কামানি ওই লোকের মতো হইতে পারে যেই ব্যক্তির জন্য তার মন্দ কাজগুলিকে পাপের কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে সয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে যা তাই খা ইচ্ছা তাই বলছে যে জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি করা হয়েছে আল্লাহরুদের সাথে আল্লাহাক জান্নাতের ওয়াদা তাহলে শুধু মুসলিমের সাথে করেন শুধু মুসলিম অর্থাৎ জন্মসূত্রে মুসলিম আকিদার পরোয়াই নেই এ বাদাত ফরোজীবী নেই আখলাখ চরিত্র গঠন নেই হালাল হারাম জায়েজ নাজাইজ বলে কিছু নাই। বৈধ অবৈধ মেনে চলতে হবে এইরকম জীবন নাই তাহলে তাদের জন্য জান্নাত মুত্তা কি যারা গুনা থেকে বেঁচে থাকে আকিদার ক্ষেত্রে গুনা করে ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস সিরকিবিদ আতি বিশ্বাস রাখে না এ বাদাতে ঘাটতি করে না আর এবার তো বাড়ায়ও না বাড়ালে বিদাত হবে যেমন ঘাটতি করলে যেমন তার ফরোজ আজিবে ঘাটতি হইলে আল্লাহর সামনে জবাবদেহী করতে হবে তেমন বাড়ালে আল্লাহ রসুলের আগে বেড়ে যাওয়া হবে বিদাত হবে আর আখ লাখ চরিত্র গঠন করি যেইভাবে আল্লাপ গঠন করতে বলেছেন এরা হচ্ছে মুতিন আল্লাহ ভিরু আল্লাহ ভিরুদের সাথে জান্নাতের অদা করা হয়েছে সিহা নাহারুন তাতে বেশ কিছু নহর রয়েছে মিম্মা ইন গাইরে আসেন এমন পানির যা হচ্ছে নির্মল যাতে কোন রকমের দুর্গন্ধ নেই ময়লা আবর্জনা নেই আনহার আল্লাহ বলেছেন তাহলে পানির একটা নহর না আনহার বহু নহর রয়েছে পানির আল্লাহ বলছেন মানে নদী নদ নদী আর আনহার আল্লাহ বলেছেন পানির বেশ কিছু নহর নদ নদী রয়েছে জান্নাতি ও আনহার ও মিল্লাবানি লামিয়া তাকাইয়া তামহ আর বেশ কিছু নদী রয়েছে দুধের আর বেশ কিছু নহর রয়েছে অনেক নদী রয়েছে মিন খামরিন মদের আল্লাহাক রবুল আলমিন জান্নাতে মদ দেবেন আল্লাহাকে একটি বড় নিয়ামত হিসাবে যে মদে মাতলামিও হবে না আর কোনো রকমের শারীরিক ক্ষতিও হবে না আল্লাহ ফাঁকের বড় নিয়ামত আর দুনিয়ায় আল্লাহ পাখের রব্বুল আলমিন এই মদকে হারাম করে যেই মদে মাতলামি আসে যেই মদ হচ্ছে অম্মুল খাবায় সমস্ত পাপের মূল মদ খেয়ে নিয়ে যে কোনো পাপ হইতে পারে সিরক তার দ্বারা হইতে পারে কারণ উশ্গঞ্জ রাখে না আল্লাহ ছাড়া অন্যকে শেষদায় করে দিতে পারে কুফুরি কথা হইতে পারে নাস্তিকতার কথা হইতে পারে তার দ্বারা খুনো হয়ে যেতে পারে তার দ্বারা জেনাব্যা বিচার হইতে পারে এই জন্য মদকে খামার খেয়ে নবী কারিম সাল্লা সাল্লাম হাদিসে অম্মুল খাবায় সমস্ত নোংরা কাজ কথার জড় বা শিকড় বলা হয়েছে ও খামরিন এমন মদের বেশ কিছু নহর হবে লিস যা পানকারীদের জন্য বড় সুস্বাদু হবে ও আনহার মিন আসালিন মুসাফফা। আর অনেক নহর হবে নদী হবে মিন আসাল মধুর এমন মধুর মুসাফফা যা পরিশোধিত ও আল্লাহ সামারাত আর এই জান্নাতে তাদের জন্য নানা রকমের ফল মূল থাকবে কোন চিন্তা আর থাকবে না বরং নাসমিশ রয়েছে যে ঘোষণা করবেন যে আমি চিরকালের জন্য তোমাদের সন্তুষ্ট হয়ে গেলাম অহিল্য আলেকুম রেজওয়ানি ফালা আসখাত এরপরে কখন অসন্তুষ্ট হবা তোমাদের আল্লাহাক বলছেন যে কামান হা খালেদিন এই জান্নাতির লোকেরা নিয়ম ভোগ করবে ওরা কি ওই লোকের মতো হয় যে চিরকাল থাকবে কখনো না হবে উত্তপ্ত গরম ফুটন্ত পানি ফাঁকাত্তা আম সুতরাং সেই গরম পানি পান করে তাদের নারী ভড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসাম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 মানবতার অস্তিত্বের জন্য তোমাদের মাঝে আল্লাহ প্রেময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে। কোথা থেকে কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজে বিশেষ কাজে কাজ নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে ছিল রাসুল্লাহ সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আল্লাহ ফক্রবুল আলমিন সুরাই মোহাম্মদের আয়াত নম্বর ষোল তের সাদ করেছেন সাহাবাইকের আমরা ধীরে ধীরে যখন শক্তিশালী হলেন মুসলিম সমাজ যদি শক্তিশালী থাকে সেখানে কপট মোনাফেক জন্মায় যার আল্লাহ পরকালে হয়তো বিশ্বাস রাখে না কিন্তু মুসলিমদের কাছ থেকে লাভবান হওয়ার জন্য আর ইসলামের কথা প্রকাশ করে থাকে যে আমরাও মমিন মুসলিম তো এই মোনাফেকদের এক দলের কথা লাফাক বছর অমিন হুম হে নবী তাদের মধ্য থেকে এক দল রয়েছে যারা তোমার কথা শোনে তোমার কথা শোনে তোমার মজলিসে হাত্তায় খারা জমিন এনদেক এমনকি তোমার নিকট থেকে যখন তারা বেরিয়ে পড়ে কালাউতুল ইলমা তখন তারা বলে ওই সব লোকদেরকে যাদেরকে সত্যিকার জ্ঞান দেওয়া হয়েছে অর্থাৎ যারা সত্যিকার অন্তর থেকে বিশ্বাস করে ইমান নিয়ে এসছে সাহাবাইকেরাম রাজি আল্লাহ তাল তাদেরকে বলে মাজা কালা আনেফা এক্ষুনি এই লোক কী বললো এই ভাষাটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সানে যদি বলা হয়তো তো বেহাদুবি আর মুনাফিকরা এইরকমই বেয়াদি করত। যদি সত্যিকার সে মুসলিম হয়তো বিশ্বাসী হয়তো তাহলে রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা অন্তরে থাকতো রাসুল উল্লাহ সাল্লামের শ্রদ্ধা থাকতো তাহলে ভুলে গিয়েলেও যদি হয়তো শুনেছে কথাটা আর ভুলে গেছে তাহলে বলতো যে এনাবি মোহাম্মদ কি বললেন রসুল কি বললেন এরকম বলতো কিন্তু না কি বলছে এই লোক একটু আগে কি বলল বললো আল্লাপাক ওলাইকাল আল্লাহ আল্লাহমি এরাই তো ওই সব লোক যাদের অন্তরে আল্লাপাক মোহর লাগিয়ে দিয়েছেন যাদের অন্তরে আল্লাহ পাক রবুল্লা আলমী মোহর লাগিয়ে দিয়েছেন অত্তাবাউ আহ আহম তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ পাক তারপরে মমিন সৎকর্মশীলদের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন ওয়েল আহতাদা ও জাম হুদা আর যারা সঠিক পথ প্রাপ্ত হয় যারা সঠিক পথে চলার চেষ্টা করে জা আহম হুদা আল্লাহ পাক রিন তাদের হৃদায়তকে তাদের সঠিক পথে চলাকে আরও বৃদ্ধি করে দেন এটা স্পষ্ট কথা যে যারা দিন ইসলামের ওপর চলার চেষ্টা করবে এবং এই পথে মেহনত করবে আল্লাহ আল্লাহাক তাদের আমলে বরকত দেবেন এবং তাদের কি আল্লাহাকেরব্বল আর অগ্রগামী করবেন এবং নেকিকে ডেকে নিয়ে আসে যখন আপনি নেকির কাজ করবেন ভালো কাজ করবেন তো আরও ভালো কাজে অংশ নেবেন ধীরে ধীরে আপনি আল্লাহ পাক এরস্বাদ করেছেন যে যারা হেদায়ত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত যা আদাম হদান আল্লাহাক তাদের হেদায়তকে আরও বৃদ্ধি করে দেন তাহম তাকু আহম এবং তাদেরকে আল্লাহ পাক আল্লাভীরুতা দান করেন তাদেরকে পাপমুক্ত জীবন দান করেন ধীরে ধীরে পাপ তাদের জীবন থেকে সরে পড়ে আল্লাপাক সম্পর্কে বলছেন যে এরা কি কেয়ামতেরই অপেক্ষায় রয়েছে এরা কি একমাত্র কিয়ামতের অপেক্ষা রয়েছে কখন এরা সংশোধন করবে বাগতা যে এই ক্যামত আকস্মিকভাবে চলে আসবে হঠাৎ করে কোনদিন কেয়ামত হয়ে যাবে এরা মনে করে যে কেয়ামত নেই অথবা যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু কাজকর্ম আমল নেই তাদের অবস্থা কিরকম তার কেমন হয়ে যায় মুসলিম মনে করে আমার মত অনেক দূরে আর এখন তো বয়স আমার ২০ বছর ৩০ বছর এখন তো আমরা বছর বাঁচবো এখন অনেক সময় বাঁচব অনেক দূরে যেন তার কেয়ামতকে তার মত কে মনে করে থাকি। তো এই এটা তো যে কোনো সময় হঠাৎ চলে আসতে পারে এক্ষুনি চলে আসতে পারে আজকেই চলে আসতে পারে রাতটা পার নাও হইতে পারে আর সামনে রক্ত নামাজ নাও পেতে পারে আপনি আপনার হাতে তো সময় দিয়ে দেওয়া হয়নি তুলে যা আপনি জানছেন যে আমার এতটা সময় আছে জানা নেই আল্লাহাক বলছে ফাঁকাত যা আশরা তো শোনে রাখো যে কেয়ামত কাছাকাছি রয়েছে এই জন্য কেয়ামতের লক্ষণগুলি চলে এসেছে কেয়ামতের লক্ষণগুলি চলে এসেছে নবী করিম সাল্লা সাল্লামের নবৎ প্রাপ্তি একটি লক্ষণ কিয়ামতের কিয়ামতের যে লক্ষণগুলি রয়েছে সেগুলি দুই ভাগে ভাগ করেছে অলমারা ছোট লক্ষণ আর বড় লক্ষণ ছোট লক্ষণের একটি বড় লক্ষণ ছোটর মধ্যেই সেটা হচ্ছে নবী সাল্লাম শেষ নবী চলে এসেছেন আর কোনো নবী আসবে না কিয়ামত এরপরেই কেয়ামতের আর একটি লক্ষণ হচ্ছে যে কাফেররা যখন দুর্ভিক্ষ ছিল মক্কার মুশ্রিকরা তখন তারা আকাশের দিকে ধোঁয়া দি কিয়ামতের আর একটি লক্ষণ তারা দেখেছে যে চন্দ্রবিদীর্ণ হয়েছে তাদের কি অবস্থা হবে তাদের কি অবস্থা হবে ইজাজ আতম জিক্রাহ যখন তাদের উপদেশ চলে আসবে অর্থাৎ তাদের কেয়ামত যখন চলে আসবে তখন আর কোনো কাজে আসবে না তাদের ওই সময় উপদেশ দেওয়া উপদেশ নেওয়া কোন কাজে আসবে না ফায় আলাম আন্নাহুল্লাহ ইহ আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লা সালামকে সম্বোধন করে বলছেন যে জেনে রাখো অর্থাৎ জানো এবং অন্তর থেকে বিশ্বাস করো জানতেও হবে আর মানতেও হবে আর বাস্তবায়ন করতে হবে কি সেটা হচ্ছে আনাহ এলাহ ইহ যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই লাহ ইল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই লা এলাহ আর এই এর খবর হচ্ছে হাক্কুন মজুদুন নয় বরং হাক্কুন আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই কারণ যদি আমাদের ওই দেশেই অনুবাদ করা হয় যেটা আমাদের দেশে করা হয় যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই মানে কোনো মাহুদের অস্তিত্ব নেই রয়েছে অনেকের পুজো হচ্ছে আল্লাহ ছাড়া বাতিল আল্লাহ ছাড়া অন্যকে রাখা হচ্ছে সেগুলি বাতিল তো আল্লাহ এরশাদ করছেন যে জেনে রাখো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদনে অস্তাক ফিরলে জামবে আর তোমার ভুল ভ্রান্তির জন্য হে তুমি আল্লাহর কাছে ক্ষমাতলব করো মার কামনা করো তোমাদের গতিবিধি এবং তোমাদের অবস্থান সম্পর্কে অবগত নবী করিমাল্লামকে ভুল ভ্রান্তির জন্য মার্জনা কামনা করতে বলা আস্তা তার মানে এই যে নবী সাল্লামের দ্বারা কোনো কাবিরা গোনা বা হয়েছে কেমত হওয়া পর্যন্ত যখন মানুষ কবরে থাকবে তো কেয়ামত পর্যন্ত থাকবে আমাদের ভাই জিজ্ঞাসা করছেন কেয়ামত পর্যন্ত যে মানুষ মতের পরে অবস্থান করবে সেখানে মানুষের অবস্থা কি হবে সেখানে সৎ কর্মশীলদের কি আল্লাহফাক তার নিয়ামত দিয়ে পুরস্কৃত করবেন সম্মানিত রাখবেন আরামের জীবন দান করবেন যেমন কোরআনে হাদিস দ্বারা প্রমাণিত আর অসৎ লোকদের কি আল্লাহাক রব্বুল্লা আলমের শাস্তি দেবেন কাফেরদের চিরকালের শাস্তি চলতে থাকবে যারা অবাধ্য মুসলিম নাফরমান মুসলিম কিন্তু তাদের মূল ইমান ছিল ইমানের প্রমাণস্বরূপ যতটা লাগে ততটা ছিল তাহলে তাদের জন্য কিছু কাল দীর্ঘকাল শাস্তি হবে আর তারপরে শাস্তি স্থগিত বন্ধ হয়ে যাবে আর তাদের বিচার দিবস পর্যন্ত শাস্তি থাকবে কার যেই ব্যক্তি কুফুরের অবস্থায় মারা গেছে যেই ব্যক্তি ইমান ইসলাম ভঙ্গ করে মারা গেছে যেই ব্যক্তি শিরকের অবস্থায় মারা গেছে ইমান হারা হয়ে মারা গেছে বাকি মহমিন মুসলিমের বললাম যে কিছু কাল যার অল্প অপরাধ রয়েছে পশুদের মতো খাওয়া সুরা মোহাম্মদের যে আয়ের আছে পশুদের মতো খেয়াও না তো দানি দাঁড়িয়ে খাওয়াকে এখানে প্রসঙ্গে এনে টানে এই প্রসঙ্গে আপনার কি মতামত দাঁড়িয়ে খেয়াও না দাঁড়িয়ে খাওয়া পশুর খাওয়া দাঁড়িয়ে খাওয়া পশুর কথা হাদিসে নেই কিন্তু দাঁড়িয়ে খাওয়া নিষেধাজ নবী করিম সাল্লাহ সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে দাঁড়িয়ে পান করতেও নিষেধ করেছেন আর দাঁড়িয়ে খেতেও নিষেধ করেছেন পান করার ক্ষেত্রে জমজমের পানি অথবা উজু করার পরে যে অবশিষ্ট পানি এই পান করার প্রমাণ রয়েছে এই জন্য দাঁড়িয়ে কখনও প্রয়োজনে পান করার বিষয়টি হয়তো অনুত্তম না নয় কিন্তু অনুত্তম না করে ভালো তবে করা যেতে পারে কিন্তু আহারের ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো প্রমাণ নেই দাঁড়িয়ে খাওয়ার মুসলিমের জন্য বাতিল পণ্ডিতদের শিক্ষাকে আগ্রহী হচ্ছে কি বসে ইসলামের নীতিমালা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে যে কোনো উপকারী বিদ্যা শেখা যাবে তবে একজন মমিন মুসলিম প্রথম তার আল্লাহ সম্পর্কে জানবে তার রাসুল সম্পর্কে জানবে এবং আল্লাহ পাখের নাজিলিখিত দিন সম্পর্কে জানবে এটা প্রত্যেকে জানতে হবে আর এটা সর্বনিম্ন যাদি আল্লাহ পাখের এবাদতবন্দিকে সুন্দর করে করতে পারে যা বিশ্বাস করতে হবে তা জানতে পারে যেভাবে ইসলামিক চরিত্র গঠন হইতে পারে তা যেন জানতে পারে হালাল হারাম জানতে পারে এতটা জেনে নেওয়ার পরে দুনিয়ার যে কোনো উপকারী শিক্ষা বৈধ শিক্ষা শিখতে পারে শুধু নিষিদ্ধ হচ্ছে হারাম শিক্ষা যে শিক্ষা হচ্ছে শিরকি কোপরী শিক্ষা সুতরাং স্কুল কলেজে পড়াশোনা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কোনো অবৈধ জিনিস নয় বরং আল্লাহ পাক এটার জন্য উৎসাহিত করেছেন আল্লাহ বলছেন ওয়ালাহসানুনিয়া দুনিয়াতে তোমার যে অংশ আছে সেটা তুমি উপেক্ষা করিও না ভুলিয়াও না দুনিয়াতে তোমাদের অংশ আছে পৃথিবীর নেতৃত্ব দিতে হবে সুতরাং তোমাদেরকে সেটাও নিতে হবে ও আহসান কামা আহসান আল্লাহ আল্লাহ অনুগ্রহ করেছেন তোমরা অনুগ্রহ করো মানুষের সাথে বা ভালো আচরণ করো তো দুটোকে আল্লাহ একত্রিত করতে বলেছেন আর বানায় আফিদ হাসান হাসানো হাফিল আখারাত হাসানোকে না যাবেন না আর আল্লাহ ইহোকালের কল্যাণ দান করো আর পরকালের কল্যাণ দান করো দুটোই আল্লাহ চাইতে বলেছেন আর ইসলামের নীতিমালা হচ্ছে দুটো শিক্ষাকে একসাথে নিয়ে চলার চেষ্টা করতে হবে যেমন আলহামদুলিল্লাহ আরব দেশগুলিতে রয়েছে যে ক্লাস ওয়ান থেকে ইসলামও শিখে আর দুনিয়ার যে সব সাবজেক্ট সেগুলিও শিখে কিন্তু শুধু নিছক দুনিয়া শিখলো আর দিন সম্পর্কে কিছু জানলো না এটা হচ্ছে অনইসলামিক ইসলামিক জীবন আর ওই ছেলে বড় হওয়ার পর যদি শিক্ষা করে আসসালামাইকুম সালাম আমার ব্যক্তিগত প্রশ্ন হলো যে হাদিস এবং কোরআন দুটোর মধ্যেই যে হাদিসের কোন এক টুকরো বিন্দু পরিমাণও যদি জানা থাকে তো অপর ভাইকে পৌঁছে দেওয়া এবং আল কোরআন থেকেও ঠিক তেমনি অনুরূপ যদি একটি আয়াতের এক ক্ষুদ্রতমও জানা থাকে তবুও অপর ভাইকে পৌঁছে দেওয়া আমার ব্যক্তিগত প্রশ্ন ভিতরে যে ফাইট হচ্ছে সেটা হচ্ছে যে আমি হাদিস কোরআন যতটুকুই জানি সেইটোর মধ্যে যে সম্পূর্ণ আমার মধ্যে আমল আছে এটাই কম নিয়ে আমি অপর ভাইকে হয়তো বলতে গিয়েও ফাইড আউট হয় যে আমার মধ্যে আমল তো কম আমি কি করে ওই ভাইকে বলবো তো এই ব্যাপারে আল্লাপাক কোনো দিয়েছেন কি না আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমি কিছু জানি কিন্তু ওগুলোকে আমি কাজে পরিণত করতে পারি না আমল করতে পারি না হয়তো তো অন্যকে কি ওই ভালো উপদেশগুলি অথবা যে ভুলগুলি আমার মধ্যে রয়েছে সে সম্পর্কে আমি তাদেরকে উপদেশ দিতে পারবো যে এই ভুল অন্যায় কাজ করিও না করতে পারবেন কিন্তু আপনি গণাগার হবেন যদি আপনার এই চরিত্র থাকে যে অন্যদেরকে তো ভালো কথা বলেন ভালো শিক্ষা দিন আর নিজেকে আপনি ভালো দিয়ে সুশোভিত করেন না সাজান না এই জন্য আল্লাহ বলছেন এত মরুন বীর মানুষকে তোমরা ভালো কাজের নির্দেশ দাও অতানসাও নানফুসেক আর নিজেদেরকে ভুলে যাও নিজের সংশোধন করো না এটা অপরাধ অপরাধভাবে উল্লেখ করেছে তার মানে এই নয় যে যদি ব্যক্তিগত কোনো ত্রুটি থাকেও সেজন্য আপনি হক কথা সত্য কথা বলবেন না অবশ্যই বলবেন কিন্তু তার সাথে সাথে নিজেকে একটু অলঙ্কৃত করার চেষ্টা করবেন যে আমিও ওইরকম চরিত্রে রই তাহলে হবে কি আল্লাহ বরকত দেবেন আপনার জীবনে আপনার কথাতে প্রতিক্রিয়া হবে তাসির হবে জাতীয় মানুষের লাভবান হবে এখান থেকে আমাদের সময় শেষ হয়েছে ওসল ন হ্যাঁ ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়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 चारैटेलैट चलो सब सर माध्यम पीस टी के समर्थन कर डोनेशन और जागत पाठान ठिकाना आईआरएफ आई आल्रायन बैंक क्वाड्रानकोट आठचल्लिस क्याथर्पे रोड बार्मिंग हम इोस्टकोड विन फाइव वन पाउंड नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो ओन यो अकाउंट नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जरो